আমরা খাব রাহুকে জিজ্ঞেস করলাম আল্লাহ রাসুল সাল্লাহাল্লাম কি জুহর ও আসরের সালাতে কিরাত পড়তেন তিনি বললেন হ্যাঁ আমরা জিজ্ঞেস করলাম কি করে বুঝলেন তিনি বললেন তাঁর দাড়ি নাড়াচাড়া দেখে